আবদুল্লাহ হিবনু আব্বাস রাজতাল হতে বর্ণিত তিনি বলেন একদা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বকরির কাথের গোষ্ট খেলেন অতঃপর সালাদ আদায় করলেন কিন্তু অজু করলেন না